বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার কোনো স্ত্রীর সাথে হায়ত অবস্থায় মিশি করতে চাইলে তাকে ইজার করতে বলতেন সাইবানী রহমতুল্লা আলাহি হতে সুপিয়ান রহমতুল্লা আলাহি এ বর্ণনা করেন